আল্লাহামদুল্লাহ ওয়াসালাতাম আল্লাহ রসুলিল্লা কুরআন ও সালাহ বুঝুন আরও সহজ উপায় লেসেন টু এ আজকে আমরা এমন পাঁচটি শব্দ শিখব যেটা কুরআনে প্রায় দুই বার এসেছে তাহলে চলুন শিখি আ ও জুবিল্লা হিমিনের শৈতন রাজিম আমি আশ্রয়ে চাই আল্লাহর নিকট বিতাড়িত শয়তান থেকে আউজু আউজু শব্দটির অর্থ আমি আশ্রয় চাই এখানে আল্লাহ সুবাহতাল আমাদের শেখাচ্ছেন তার কাছে আমরা যেন আশ্রয় চাই কিন্তু কেন তার কাছে আশ্রয় চাইব সে ব্যাপারে একটু পরেই বলছি বিল্লাহি বিল্লাহি দুটি শব্দের মাধ্যমে গঠিত বি আল্লাহ আল্লাহর নিকটে এখানে আল্লাহ হচ্ছে আল্লাহ সুবহানতলা একটি নাম এ ছাড়াও তার আরো অনেক নাম রয়েছে যেমন আল রহিম আল করিম বই আবহাওয়ার সময় আমরা কিন্তু নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করি যেমন প্রচন্ড ঠান্ডার সময় আমরা এমন পোশাক পরি যাতে আমাদের ঠানা না লাগে ঠিক তেমনি আব্দটির অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই মিন শব্দটি অর্থ হচ্ছে থেকে আর শৈতান এটি দুইটি শব্দের মাধ্যমে গঠিত আল শৈতান তবে আরবি শৈতান শব্দটির বহু বচন হল শায়াতিন যেটা কোর আনে প্রায় আটাশি বার এসেছে আল রাজিম এটি দুটি শব্দের মাধ্যমে গঠিত আল রাজিম রাজিম শব্দটির অর্থ হচ্ছে বিতাড়িত কিন্তু কেন এই শতান বিতাড়িত কারণ সে আর কোনদিনই সঠিক পথে ফিরে আসবে না না সে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে না সে তবা করেছে তার ভীষণ অহংকার সারাটি জীবন সে আল্লাহর বিরুদ্ধে যাবার সিদ্ধান্ত নিয়েছে তাই আমাদের সবারই এই বিতাড়িত শয়তান থেকে সতর্ক থাকা উচিত এমনকি সে চায় পৃথিবীর সব মানুষকে পথভ্রষ্ট করতে শয়তান আমাদের সবচেয়ে বড় শত্রু যার ক্ষমতা রয়েছে আপনাকে এবং আমাকে ক্ষতি করার শয়তানের সাথে আমাদের শত্রুতা কিন্তু আজকের নয় সেই আদম আলাসালামের সময় থেকেই এস শুরু সে চক্রান্ত করেছিল আদম আলাহাইসালামের বিরুদ্ধে শয়তানের অন্যতম লক্ষ্য হল মানুষকে আল্লাহ স্মরণ থেকে ভুলিয়ে রাখা এই পৃথিবীতে চলার পথে আমাদের সাবন থেকে আমাদের পিছন থেকে আমাদের ডানে আমাদের বামে চারপাশ থেকে শয়তান আমাদেরকে আক্রমণ করার চেষ্টা করবে মনে রাখবেন তাকে আমরা মারতেও পারব না আবার অন্য অন্যদিকে সে কোনোদিন সঠিক পথে ফিরেও আসবে না আমাদের সবারই বোঝা উচিত শয়তান আমাদের প্রকাশ্য এবং সবচেয়ে বড় শত্রু দেখেন শয়তান আমাদের সবাইকে প্রয়োজিত করার চেষ্টা করবে আমাদের অন্তরকে আল্লা সুবাহানহ তালার আনুগত্য থেকে দূরে সরিয়ে রাখার জন্য সে সব সময় ব্যস্ত থাকে শয়তান কিন্তু চায় আমরা তার পথ অনুসরণ করে তারই সাথে যাহা সঙ্গী হই শীঘ্রের মতো বড় বড় গুণা সে আমাদের দ্বারা করিয়ে নিতে চায় তবে ভয় পাওয়ার কিছু নেই আল্লাহর সে বান্দার উপর তার কোনও ক্ষমতা নেই যারা আল্লাহকে স্মরণ করবে এবং আল্লাহর কাছে দোয়া চাইবে এই বাক্যটি দিয়ে আউ জুবিল্লাহমিনের শৈতন রাজিম এমনকি আমরা যখন কোরআন পড়তে চাবো সেটি শুরু করার আগেও আমাদের আউ জুবিল্লাহ পড়া উচিত কারণ আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন আবার খেয়াল করে দেখেন নামাজের সময় বলেছেন নামাজের সময় খানজাব নামে বিশেষ এক ধরনের শয়তান আসে যার লক্ষ্য হল নামাজ থেকে আপনার মনোযোগ সরিয়ে নেয়া তাহলে আমরা যখন ইন্টারনেটে থাকি যখন বাজারে যাই তখন শয়তান আরো কত চেষ্টা করে আমাদেরকে পথ ভ্রষ্ট করার তাই আমাদের উচিত আউ জুবিল্লাহ পড়া বলতে গেলে এটি হল আল্লাহ সুভানতলার দেয়া একটা প্রোটেকশন ম্যাকানিজম এই দোয়াটি আল্লাহ দিয়েছেন আমাদেরকে যেন আমরা শয়তানের প্ররোচনা থেকে নিজেদেরকে বাঁচাতে পারি এরপর থেকে যখনই আপনার মনে কোনো গুনহা করার চিন্তা আসবে তখনই আপনার মনের গভীর থেকে আল্লাহর কাছে আশ্রয় চাবেন এই দোয়াটি পড়ে আউ জুবিল্লাহমিনের সৈতীম তাহলে আজ এই পর্যন্তই লেসন টু দেখার অনুরোধ রইল আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ